الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حقا ثقاته ولا تموتهم إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما, منهما رجالا كثيرا ونساءا واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم عمالكم ويغفر لكم ذنوبكم ومن يطعي الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وعند المقداد بن أسود رجل تعالى قال الله الله الله الله الله عليه على সাম دليل যাবতীয় উপর ব্য জন্যে যিনি বাংলাদেশকে একটা দারুণ বিপর্যয়ের মুখ থেকে বাঁচিয়ে দিলেন মাত্র কয়েকদিন আগে ইসলামকে রাষ্ট্রধর্ম বহাল রাখার মাধ্যমে সকলে অন্তর থেকে বলুন আহামদুলিল্লাহ যাবুতু যাবুদ ও দরুদ সালাহ সেই নবীর শাহনে যা রেখে যাওয়া ইসলামের হেফাজতের মাধ্যমেই আমরা ইহকালে পরকালে মঙ্গল লাভ করতে পারি সেই শেষ নবী মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিসাল্লামের জন্যই যাবুত ও দরুদুল সালাহ আমরা অবশ্যই অবশ্যই অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহকে সুক্রিয়া আদায় করছি যে তিনি একটা দারুণ সাংবিধানিক সংকট থেকে তার নিজস্ব রহমতে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রধর্ম থাকবে না এটা কিসের ধর্ম চলবে কিভাবে চলবে দিক নির্দেশিকা কিছুই থাকবে না এগুলো একটা অন্ধ অহমিকার মধ্য দিয়ে দেশটা এগিয়ে যাচ্ছিল সাক্ষাৎ একটা সংঘর্ষের রূপ ধারণ করতে যাচ্ছিল আল্লাপাক মেহরবানি করেছেন তিনজন বিচারপতির মাথায় যে তারা অন্তত এবারের মতো আমাদেরকে রেহাই দিয়েছেন তারা এটাকে খারিজ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ রাষ্ট্রধর্ম নিয়ে কথা আমরা বাড়াতে চাই না কিন্তু ইসলামটা যে কী এ বিষয়ে বলার অধিকার আমাদের আছে এবং এটা বলা বোঝানোই আমাদের মূল দায়িত্ব যদি মানুষ ইসলাম সম্পর্কে বুঝত তাহলে এটাকে রাষ্ট্র ধর্ম হবে না ব্যক্তিগত ধর্ম হবে না রান্নাঘরের ধর্ম হবে এ নিয়ে কিছু বলা লাগতো না ইসলাম মানুষের জীবনের চলার পথে একমাত্র ধ্রুবতারা এটাকে বাদ দিলে মানুষ চলতে পারে না চলবে শয়তান যেমন চলে রাস্তাঘাটে ইবলিসও চলে ফেরেস্তাও চলে আসে না তিনি সেই মহান সত্তা যিনি তার রসুলকে প্রেরণ করেছেন হুদা হৃদায়ত সহকারে সরল পথ দিয়ে দিন হাক সত্য দিন সহ করে সত্য জীবন ব্যবস্থা দিয়ে সত্য শরিয়ত দিয়ে কেন পাঠিয়েছেন পৃথিবীতে যাবতীয় জীবন ব্যবস্থার উপরে যাবতীয় দিনের উপরে এই ইসলামী দিনকে বিজয়ী করার উদ্দেশ্যে হল কাফির যদিও কাফেররা অবিশ্বাসীরা এটাকে অপছন্দ করে সুর সাফের एक नम्बर आय पर सबाई जानी एक ही मर्मे सुरे तब एक नम्बर आय कुरानी असंख्य जगह एक ही मर्म बहु आयत विधृत हो सब जगह वक्त्यटाई जो रसुली एज पृथ्वी प्रचलित जावियों शरियत उपरेतियों दिन उपरे इ विजयी है यसंगे विख्यात सहबी मेघाजसवें सुने আমার রসুলকে বলতে এমন কোন শহর বস্তি গ্রাম কুড়িঘর বড় ঘর কোন জায়গায় বাকি থাকবে না যেখানে আল্লাহ কলমাত ইসলাম অর্থ ইসলামের কলমাকে প্রবেশ করাবেন না সম্মানিতের ঘরে সম্মানের সাথে অথবা দুল্লেন অসম্মানিত ব্যক্তির ঘরে অসম্মানের সাথে ঢুকবেই ইসলামকে ঠেকানোর ক্ষমতা কোনো কারুরই নেই যারা সৌভাগ্যবান তারা ইসলাম কবুল করে সম্মানিত হবে যার হতভাগা ইসলাম কবুল না করে অসম্মানিত হবে কিন্তু ফাইয়াদুনাহা তারা ইসলামের সামনে মাথা না তো করতে বাধ্য হবে এই মাথা করাটা নিয়েই আমাদের রাজনীতিদের খুব লাভ লাভালাভি এরা মনে করে রাষ্ট্র ক্ষমতা সারা বিশ্বের জয়ে বিজয় হবে এবং রাষ্ট্রের মাধ্যমে আমরা বিজয়ী হব না বিজয়ে শুধুমাত্র সামরিক বিজয় বা রাষ্ট রাজনৈতিক বিজয়ের উপরে নির্ভর করে না নিঃসন্দেহে সেটাও একটা বিজয়ের লক্ষণ বা বিজয়ের একটি মাধ্যম কিন্তু ওইটার মূল বিজয় নয় সেটাও হয়েছে ইসলাম ইতিহাসে ইসলামের উত্থান যুগে সোনালির যুগে খোলাফার রাশেদার আমলে ইসলাম নিঃসন্দেহে তৎকালীন পৃথিবীতে শ্রেষ্ঠ দিন হিসাবে রাজনৈতিক বোঝায় লাভ করেছিল সামরিক বোঝায়ও লাভ করেছিল আবার পতনের দিন চলছে এর অর্থ কি এটাও যে ইসলাম পরাজিত হয়ে গেছে। এটা নয় राजनैतिक विजय निसन्देह एक विजय प्रकार भेद राजनैतिक विजय सामरिक विजय आदर्शिक विजय सबधरण विजय रही है इसलाम आदर्शिक विजय सामने अविश्वास चिरदिन मतान आज हो दिन करमता नहीं इसलाम काफेला के ठेकानी से विजय ইসলামের বিজয়ের স্বরূপটা কি এই বুঝের সমস্যার কারণে আমরা অনেক সময় বিভ্রান্তিতে পড়ে যাচ্ছি অনেক ভাষা আমরা বলি ইসলামী জাগরণ ইসলামী বিজয় সব কিছু সঠিক তাৎপর্য আমাদের কাছে আসে না কারণ এই হাদিস যখন আল্লাহ রসুল বলেছেন তখন কিন্তু তিনি বিজয়ী ছিলেন না সারা পৃথিবীতে তখন তিনি একজন নির্যাতিত ব্যক্তি যখন তিনি মোদিনে ঘুম পড়তে পারেন না ভয়ে শত্রুর অস্ত্রের ঝনঝনের চারিদিকে প্রতিদিন প্রায় তাকে যুদ্ধ করতে হয় ১০ বছর মোদিনা ছিলেন প্রথম কয়েক মাস একটু ভালো ছিলেন তারপর থেকে মৃত্যুর একদিন পর্যন্ত মৃত্যুর দুদিন আগে পর্যন্ত তিনি ওসমা বিন জায়গার মাথায় যুদ্ধের পাগড়ি পরিয়ে দিয়েছেন এই মানুষরা সারা জীবন গিয়েছে বাধার মোকাবেলা করতে করতে আমরা হিসাব করে দেখেছি ছুই বছর মধ্যে তিনি যুদ্ধের ময়দানে কাটিয়েছেন দশ বছরের মধ্যে ছ দুই বছর খালি যুদ্ধের ময়দানে থাকলে তিনি কিভাবে শান্তির সঙ্গে ঘুমাতে পারলেন অথচ তিনিই বলে যাচ্ছেন এমন একটা দিন আসবেই পৃথিবীর ভূপৃষ্ঠের একটা কুড়ি ঘর পর্যন্ত বাকি থাকবে না যে নিস্তম কলমে পরিবেশ করবে না তারে এই ভবিষ্যৎবাণী কার্যকর হয়েছে তারই খলিফা আমলে উসমানের আমলে এমনকি দেখা যাচ্ছে যুগে আজকে যাকে ইউরোপ বলা হচ্ছে স্পেন স্পেন বিজেতার সেনাপতি তার একদিন জিয়াদ যখন সাগর পাড় হয়ে ওপারে গেলেন যে দেখলেন যে স্পেনের রাজা রডারিকের লক্ষাধিক সেনাবাহিনী বিশাল প্রস্তুতি তিনি মনে মনে ভয় পেয়ে গেলেন যে আমার তো মাত্র কয়েকশো মানুষ এই লক্ষাধিক মানুষের মধ্যে কেউ কে লড়াই জিতবে তখন তিনি হুকুম দিলেন সমস্ত জাহাজ আগুন দিয়ে পুড়িয়ে দাও যে জাহাজে করে তিনি সাগর পার হলেন সেই জাহাজটা সম্পূর্ণ আগুন দিয়ে পুড়িয়ে দিলেন এবারে সেনাবাহিনীর উদ্দেশ্যে তিনি যে ভাষণ দিলেন জীবন ভর সেটা মনে রাখলে তার সুক্রিয়া দেয় করা যাবে না তিনি দেখো এ মুসলিম সৈন্যরা लक्ष लक्ष मानस एंतद चेहरे तुझे ना तर इति दिए अल बाहर वरकुम তোমাদের মহাসমুদ্র সামনে হলো বিশাল সেনাবাহিনী শত্রু সেনাবাহিনী এখন তোমরা হয় সবর করে টিকে থাকবে আন্দোলে দুনিয়া থেকে এমনিতেই বিদায় হয়ে যাবে বলো তোমরা জান্নাত চাও না ফিরে যেতে চাও বাড়িতে सबा एक डाक्य बोले हे सेंपति एसान खरीद करार्जन फिर जा सम जहाज़ पुड़िए भलो कर बेड़े गए बरबो नान्न कोची हमारे सामने नाई युद्ध शुरू हो गल के विशाल सेंाबाह फुद्कार उड़े गल इसलम विजयी गलो से আটশো নব্বই নব্বই বছর ধরে সেখানে ইসলাম বিজয়ী ছিল রাজনৈতিক ক্ষমতা ছিল অর্থনৈতিক ক্ষমতা ছিল অবশেষে এই পহেলা এপ্রিল কবে কালকে না এই পহেলা এপ্রিল তারিখে খ্রিস্টান রাজা সে এবং তার স্ত্রী দুজনে মিলে ধোকা দিয়ে মুসলমানদেরকে বলল যে তোমরা এই মসজিদে ঢোকো তোমাদের কোনো ক্ষতি হবে না আর মুসলমানদের তৎকালীন দুর্বল প্রতিনিধি সম্রাটের জিনিস ছিল মুসলমানদের সে হল নারী লোভী মদলোভী তাকে তাই দিয়ে বিদেশ শয়তানরা এই খ্রিস্টানরা তাদেরকে বস করে ফেলে দিল এবং সাধারণ মুসলমানদের ধোকা দেওয়ার জন্য কোনো ক্ষতি সবাই মসজিদে প্রবেশ করলো ভাই আগুন মুসলমানকে এই পহেলা এপ্রিল তারকে পুড়িয়ে হত্যা করলো এই খ্রিস্টান শয়তানরা তো সেদিন ওই রানী ইসাভেলা কিটকারি করে বলেছিল ও দি মুসলিম তাহলে মুসলমানরা কত বড় বোকা ওরা শত্রুর কথা বিশ্বাস করলো আর মোটে ঢুকি পড়লো এই জন্য এপ্রিল এপ্রিল ফুল বলা হয় ফুল মানে কি ফুল মানে বোকা ফুল মানে গোলাপ ফুল না এফ ডবল ওল একসঙ্গে ফুল হলো বোকা ওই সেদিনে সেই রানী সাহেব বলেছিল আজব বাংলাদেশের মুসলমান এমন বোকা আর বোকা এই জন্য ওই বদমাসি করবে আপনাকে বলবেন এই না এক গ্লাস পারি নাও দেবে যা গ্যাস কিছু নেই ফাঁকা এই দিয়ে খুশি বলবে তোরে বোকা বানিয়ে দিলাম গাধারা বোঝে যে মুসলমানদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে দিন তারা একটা রাষ্ট্র করে নিয়েছিল আর তার জন্য তাদের অন্যদের কোনো দুঃখ নাই অথচ এই ইউরোপ যায় করতে তারেকজন জিয়াদেরকে অজস্বিনী ভাষণ ছিল তারকে কি তা জোর ছিল তার সৈন্যদেরকে ইমানই বল ছিল আজ তো যদি সেই ইমানি বল ফিরে আসে বাংলাদেশ কেন সারা বিশ্বে ইসলাম রাষ্ট্র ধর্ম হয়ে যাবে কিন্তু মুসলমানদেরই তো সেই ইমান নাই রাষ্ট্র ধর্ম করার জন্য তিনি আল্লাহ হে মানুষ চিরদিন তুমি পৃথিবীতে থাকবে না অবশ্যই তোমাকে মরতে হবে তোমার বাপদাদা চোদ্দুর সম্বরে গেছে তোমাকেও মরতে হবে তুমি একজন ধ্বংসশীল ব্যক্তির অরসের জন্মগ্রহণ করেছ অতএব মৃত্যুর আগেই সাবধান হ মহাশপ্ত মৃত্যুকে স্মরণ করো কাজ হিসাব করি করো তিন বিশ্বাস রাখো মৃত্যুর পরে তোমাকে অবশ্যই মৃত্যু দান করেছেন অবশ্যই তার সামনে হাজির হতে হবে সেখানে তোমাকে সারা জীবন হিসাব পেশ করতে হবে চার নম্বর বিশ্বাস করাও যদি সেখানে হিসাব দিতে হয় অবশ্যই তোমাকে দুনিয়ায় থাকতে আল্লাহ পর ইসলাম ফলো করতে হবে পূর্ণভাবে ফেরখায় না জিয়া হতে হবে পবিত্র কোরআন এবং সৈহাদিসের আলোকে জীবন ঘটতে হবে পরকাল হয়ে তোমার কাজে লাগবে না। আর পাঁচ নম্বর বিশ্বাস রাখো তোমার জীবনের সফর সুচির শেষ হচ্ছে হয় এর কোন স্থান তোমার নাই তুমি জান্নাত চাও না জাহান্নাম চাও আগে নির্দিষ্ট করে দৃঢ়ভাবে সিদ্ধান্ত নাও নেওয়ধা পেলি তুমি জাহান্নামের কাজ করবা আর অসুবিধা হলেই আল্লাহ আল্লাহ চিল্লাচলি করবা এইসব চলবে না এই মনাফেকদের সম্পর্কে আল্লাহ চমৎকার ভাষায় বলেছেন যদি তাদেরকে কিছু দেওয়া হয় তাহলে খুব খুশি হয় আর যখন কিছু দেওয়া হয় না আর অমনি খেপে যায় এই ধরনের লোকসংখ্যা আমাদের মধ্যে বেশি না সে মুসলমানদেরকে এই বিশ্বাস রাখতে হবে আমার দেওয়া এবং নাদের মালিক আমার আল্লাহ আমার রুজিতে যেটা আছে এটা অবশ্যই অবশ্যই আমি পাব যেটা নাই তো অবশ্যই অবশ্যই আমি পাব না এই বিশ্বাস যদি মজবুত থাকে তাহলে কোন মুসলমান টাকা পয়সার জন্য রুজির জন্য মানুষ হত্যা করতে পারে না কোন মুসলমান চোর হতে পারে না কোন মুসলমান বাটমাট হতে পারে না কোন মুসলমান পশ্চিমকাল চিন্তাচারে হতে পারে না যদি সে তক্তির বিশ্বাসী হয় হতভাগাদের মধ্যে এই বিশ্বাস নাই এই পাঁচটি মৌলিক বিশ্বাস মজবুত করুন দেখবেন বাংলাদেশের সমস্ত স্থানে ঘরে বাইরে বিল্ডিং এদালতের সর্বত্র ইসলাম এবং ইসলাম ছাড়া আল্লাহ গিয়েছেন পৃথিবীর ভূপৃষ্ঠে এমন একটা ঘর পর্যন্ত একটা কুড়িঘর পর্যন্ত বাকি থাকবে না যে তিনি আল্লাহ ইসলামকে প্রবেশ করাবেন না অবশ্যই প্রধান বিচারপতি রন্ত্রের মধ্যে ইসলাম প্রবেশ করবে অবশ্যই ওই আদালতের সুপ্রিম কোর্টের সর্বত্র ইসলাম প্রবেশ করবে যদি নাকি আমরা মানুষেরা যাদের জন্য ইসলাম তারা ইসলামকে বিশ্বাস করি নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসবো না অন্যের পরিবর্তনের জন্য তিনি মিছিল মিটিং করে লাঠি ষাটটা নিয়ে রাস্তা ঘুরে বেড়াবো এটা কিন্তু কাজ হবে না আল্লাহ রসুল বলে গেছেন নিজে কিন্তু কাউকে জীবনে একটা লাঠি বাড়ি মারেন নাই তিনি কখনো একটা তরবরি আঘাতকার গায়ে করেন কিন্তু তার কথা বলে গেছেন এমন একটা মহাসত্যের আন্দোলন আগামী দিনে যাবুতে বাতিল এদেশ থেকে আউট হয়ে যাবে কোন শীর্ষ বেদা বাংলার জমিনে টিকবে না আলমরা ইসলামকে অপব্যাখ্যা করতে পারে ব্যাখ্যা করতে পারে এই যে তাদের সম্পর্কে আগেই ওর ফারুক হুঁশিয়ার করে গেছে খাবার দামে রেখে দিও ইসলামকে ধ্বংস করে তিনজন প্রথম হচ্ছে হুঁশিয়ার থাকতে হবে আলেম বা শিখলেই কিন্তু সে আলেম নয় দেখতেও তার গরদানের সরি শয়তান ঘুরছে না আল্লাহ তাকে রহমত করেছেন অধিকাংশ মানুষ এই মৌলিক বিষয়টা বুঝতে চায় না তারা মনে করে আমরা তো মুসলমান হয়ে আছি জান্নাত চলে গেছি না জান্নাতে যাওয়ার জন্য আপনি একটা আইডেন্টি কার্ড নিয়েছেন বাংলাদেশের নাগরিক হওয়ার জন্য আমরা যেমন জাতীয় পরিচয়ব্যা নিচ্ছে না তাই বলি আমরা সবাইকে জেলখানা থেকে মাপ পেয়ে গেছি নাকি আমরা শাস্তি ভোগ করবো না অন্যায় করলে তো ওটা আইডেন্টি কার্ড লাল লালাল পড়েছেন মোহাম্মদ পড়েছেন আইডেন্টি কার্ড হয়ে গেছে আপনার কিন্তু আপনাকে জাহান্নান থেকে বাঁচতে গেলে অবশ্যই রসুলের দেখানোর পথে চলতে হবে তার বাইরে গেলে আপনি পাবেন না দেশের আইন না মরলে যেন দেশে টিকতে পারেন নাগরিকত্ব ক্যান্সেল হয়ে যায় ঠিক আল্লাহর বিধান না মরলে আপনি মুসলিম ওমধ্যে টিকতে পারবেন না জান্নাত পেতে পারেন না এই পাঁচটি মৌলিক বিশ্বাস আমি আবার মনে করে দিই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আমি অমনি এমনি সৃষ্টি হই নাই এই বিশ্বাসটা দৃঢ় রাখুন আমাকে অবশ্যই মরতে হবে যেমন আমার বাপ দাদারা মরেছে বিশ্বাস মনে রাখবেন আপনার কোন ক্ষমতায় নেই দাঁড়াতে হবেই আপনাকে আপনাকে নিয়ে দাঁড়াতে আপনি কি করবেন কোরআন মিথ্যা নয় হাদিস মিথ্যা নয় বিশ্বাস করুন মানুষের অধিকাংশ বিশ্বাসী অদৃষ্ট নির্ভর বিজ্ঞান কি বিজ্ঞানীদেরকে বলে তারা বাস্তবতার উপরে নির্ভর করে বিজ্ঞান চলছে বিজ্ঞানটায় পুরো বিজ্ঞানটাই হলো অনুমিতি নির্ভর বাংলাদেশের মাটির নিচে যে খনি আছে আপনি দেখছেন নাকি কোন বেটা দেখছে কেউ দেখেন? সবই অনুমানের ভিত্তিতে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে চালিয়ে দেখা গেলো অবশেষে যাক ওই ওই কূপটা বন্ধ করে দাও কারণ ওখানে চলে ঘুরলাম তো মেলা কয়েক বছর ধরে চেষ্টা করো ভাবছিলাম ওদের গ্যাস আছে গিয়ে দেখি না তাহলে কি হলো অনুমান নাইটা ডাক্তার সাহেব না এক হয়। আমরা যাই করি সবকুছি অনুমানের ভিত্তি করে কাজ করি অথচ আল্লাহকে বিশ্বাস করার সময় বলে মৌলবিদের তৈরি করা খোঁজ খেয়াল যিনি বলেন তিনি তার বার্ধক্যকে জয় করে যৌবনে ফিরে আসতে পারেন নাই আধুনিক বিশ্বের শ্রেষ্ঠ পদার্থবিদ বলে পরিচিত আইনস্টাইন বলে পরিচিত স্টিফেন হকিংস মরে যাচ্ছে উনিশশো সাল থেকে পেরাল ঝেঁ পড়ে আছে। তার দেহে কিছু না খেলে একটা মাথা আস এখনো বদমেশ গী বলছে কি আরে পরকাল্টার কিছু না। তো না বললেও পরকাল্টের ভাবনা भल्ञित दुर्नताली शिक्षित लोक शिक्षित लोक मध्य आल्लाई शिक्षित लोकने जिसा शिक्षित लोक आल्ला তারা হলো মানুষকে জান্নাতে নিজের রাস্তা দেখিয়ে দেয় তাদের হাতে দুটা লাইন হচ্ছে না লাইন তো দুটা শিক্ষিত হওয়ার অর্থ এটা নয় দেশে শান্তি আসবে এজন্য আমরা সবসময় উর্দুতর কর্তৃপক্ষকে উপদেশ দিই নসিহাত করি আপনারা শিক্ষাব্যবস্থা করুন এমন শিক্ষা শিক্ষাব্যবস্থা করুন যা করলে এই দেশে চোর বদমাস পয়দা না হয় যাতে ভালো মানুষ তৈরি হয় আর এইখানে গিয়ে একটা রুট ফুটিয়ে উঠেছে একটা মানুষ যখন আল্লাহরপরে পূর্ণ বিশ্বাসী হয় তখন সে মানুষটা হয় ভালো মানুষ আর একটা মানুষ যখন ভালো মন্দ সব চিনতে শেখে তখন সে ইচ্ছা করলে সয়াতানি রাস্তাও খুলতে পারে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভটা চুরি হলো ওটাকে কি আপনি আমি করেছে নাকি এমএাস কোনো লোক করেছে নাকি যারা ওই কাজে পাকা তাই না দেখা যাবে দু বছর দু বছর তারপরে ঘুরবে শেষে গিয়ে বলবে কিন্তু হয় কাউকে ধোকা দেওয়ার জন্য বলবে নিরাম না কি করবো কতই দ্যায় পাকা এমন চোরের চোর ঢাকায় রিজার্ভ ব্যাংকে চুরি করেছে আমেরিকা রিজার্ভ ব্যাংকে পাঠিয়েছে সেখান থেকে ফিলিপাই